আবু হুরাইরা রাজি আলান তাল্লাহে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হল কোন আমলটি উত্তম তিনি বললেন আল্লাহ ও তার উপর বিশ্বাস স্থাপন করা জিজ্ঞাসা করা হল অতঃপর তিনি বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা প্রশ্ন করা হল অতঃপর তিনি বললেন মকবুল হাজ সম্পাদন করা